আমার অন্য সময়ের মতো আমরা আজকে ছোট আরেকটি সুরের তাফসিদ ইনশাল্লাহ আলোচনা করতে চেষ্টা করব সেটা একেবারে ছোট সুরা যেটাকে সুরের কৌশল বলা হয় এটা অনেকেরই মুখস্থ আছে সুতরাং আমরা আগের মতোই প্রথমে এটা পড়ে তারপরে তফশিট দিকে যাব ইনশাল্লা প্রথমত ই তৌ সু ই তৈন কল কৌ সু ফ ফসলিল ফসলি রশানি আহত ই যেটা রসুল আকরামকে বিশেষ একটি বৈশিষ্ট্য বা বিশেষ একটি নিয়ম দেওয়া হয়েছে যেটা অন্যদের কে দেওয়া হবে না সেটা হচ্ছে আল্লাহ রান রসুল আকরামকে হাউসে কৌসেলের মতো নিয়ম দিয়েছেন সেটা থেকে দূরে থাকবেন কি কারণ হইতেছে দুনিয়াতে এরকম কোন আলেম নাই যে আপনার সুনতকে বেদাত বলে হ্যাঁ বেদাত যেটা বলে সেটা বেদাতি বেদাতি বটে কিন্তু না আপনি ওই কাজ না করলে কিছু আসে যায় না কথা বুঝলেন কিন্তু যদি বেদাত হয়ে বটে যদি বেদাত বাস্তবেই হয় তাইলে আপনি কিন্তু হাউজে কাউসের পানি পান করতে পারবেন না আপনাকে পান করতে দেওয়া কোন দিনে নেওয়া হবে এটা কি অল্প সময়ের কাজ এটা দীর্ঘ সময়ের কাজ সুতরাং পঞ্চাশ হাজার বছর মেয়াদ ওইটার দিনের মেয়াদ এই দীর্ঘদিনের মধ্যে পানির লাগবে খুবই তখন একবারে সূর্যটা কাছে কাছে। চলে আসবে। মানুষের মাথার কারণে ঘামের মধ্যে হাবোডুবো খাইবে প্রত্যেকে নিজের আমল অনুযায়ী আগে বলছিলাম যে আমল অনুযায়ী ডুবে যাবে কেউ আপনার ট্রাকু পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত কেউ কমার পর্যন্ত কেউ কি গলা পর্যন্ত কেউ সাঁতার কাটতে থাকবে এটা হচ্ছে আমল হিসাবে এত কাছে তাপ আসবে এখন কত দূর থেকে তাপ দেয় তারপরে কয়েকটা রাষ্ট্রের মধ্যে যেগুলো আপনার যেমন আফ্রিকার মধ্যে আরবে গরম আমাদের গরমের তুলনায় কিন্তু দিনতে একবারে একবারে কাছে চলে আসবে একেবারে একেবারে কাছে কে বলছে আপনার ওইখানে মিল বলা হয়েছে আদেশের মধ্যে মিল মানে দুইটা একটা হচ্ছে দুনিয়ার যে মিল মাইলের হিসাবে এটা মাইলেলে বেশি দূরে না যদি সুরমাদানের সলা হয় এটা তো একবারে সামান্য এতটুকু তাইলে কি অবস্থা এবে গ্রাম গ্রামাইবে তো নিশ্চিত তো সুতরাং এই কঠিন মুহূর্তে ওই ব্যক্তি শুধু হবে না যে ব্যক্তি হাউজে কাউসেলের পানি পান করবে। যে ব্যক্তি রসুল একসমস্লাম এক হাদিসে বলেন যে আমি পানি পান করাইতে থাকব। তখন মানুষ সারিবদ্ধ আমার দিকে আসতে থাকবে পানি পান করার জন্য হাউজে কাউসের দিকে হ্যাঁ তখন কারণ রসুল একলামসলাম কে জিজ্ঞাসা করা হলো যে আপনি কিভাবে চিনবেন উম্মত নাকি করে এই জায়গাগুলো উজ্জ্বল হয়ে থাকবে জলজল করবে এইভাবে চিনতে পারবো চিনতে পারলেও কি বলে আমি দেখবো যে আমার কিছু উন্মত চেহারা জলজল করে মানে নামাজি মানুষ হ্যাঁ এরা চেহারা দইছে হাত ধুইছে কিন্তু ফেরস্তা এসে মাঝখানে এরা কি বেদাত করছে আপনার খবর আছে তাহলে রসুল যে গায়েব জানানো এটা আর প্রমাণ হ্যাঁ বলবো আপনি মারার যাওয়ার পর এরা তো বেদাত করছে আপনার খবর নাই হ্যাঁ সুতরাং এদেরকে পানি পান করতে দেওয়া হবে না অনেক বলেন বলবেন যে দূর হয়ে যাও পালাও এখান থেকে আমার ধর্মকে বিকৃত করছে অসম্ভব তোমাদেরকে পানি পান করানো যাবে না এটা তো বলতে পারতেন যে এগুলো নামাজ পড়ছে যাক পানি পান করাই রসুল রাগ করবে যে অসম্ভব করছো এটা অনেক বড় অপরাধ বেদাত যদি বেদাত বলতে যেগুলো ফরজ বাজীব কাজ এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব নাই বেদাত কি নিয়ে দ্বন্দ্ব মিলাদ নিয়ে যে এটা আপনি কিছু আসা যায় না তাইলে আপনি এটা উল্টা করি আপনি বঞ্চিত হইতে যাবেন কেন বেদাত নিয়ে যে দ্বন্দ্বগুলো চলছে এগুলো সাধারণ আমল এগুলো না করলেও কিছু আসা যায় না নাকি তাইলে আপনি যদি মোনাফিকি এগুলো ভালো করে চিনবেন সিঁড়ি কাকে বলে কুফুরি কাক আপনি জাননাতে গেলে হাউজে কাউর পানি পান করতে পারবেন হাউজে কাউর পানি পান করবে কেয়ামতের দিন যে দিন ভয়ানক কি মানে গরম লাগবে জান্নাত তো পরে পানি পান করতে পারবেন না আর এটা তো সামান্য না যে কয়েক ঘন্টা কষ্ট করলাম প হাজার বছর সময় হ্যাঁ তাইলে এতদিন আপনি কিভাবে আপনার এত পি নিয়ে আপনি হ্যাঁ থাকবেন এটা বুঝার বিষয় সুতরাং বেদাতের কথা শুনলে বেদাতিদের পক্ষ নিয়ে হুলুস্থা করবেন না অনেক আলমে বলছে যোগ্য আলমে বেদাত বলছে সুতরাং আমি করবো না হ্যাঁ এটা তো আর ফরজ না যে এটা না করলে আমার জাহান্ন পাঠাইবে এটা তো না কারণ যে আমল নিয়ে বেদাত না সুন নিয়ে সমস্যা সাথে জাহান্নামের কোন সম্পর্ক নাই নিয়ে দ্বন্দ্ব হালকা ব্যাপার সুতরাং বেদাত বললে বাদ আপনি কোবেন যে বাদ এটা আর চলবে নাকি না তো সুতরাং বেদাত থেকে অবশ্যই দূরে থাকবেন যেন কোনো সন্দেহ না থাকে। আচ্ছা তো যেটা বলতেছিলাম যে হাউস এ কে বঞ্চিত বেদাতিরা যারা বেদাত করে রসুলের ধর্মকে বিকৃত করে বিকৃত করা হয়েছে এটা কোন ঝামেলার কথা না এই জন্য আপনি ন্যাশনালিটি কাটা যাবে না কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বসলে হ্যাঁ তখন কিন্তু মুশকিল অথবা যদি প্রশাসনিক কোন বড় পদের কারোর সাইন জাল করেন নাকি না এমনকি আপনার শত্রুকে পর্যন্ত বিকৃত করা সরিয়ে নিষেধ রসুর আকরমস ইসলাম শাহবাদেরকে বলতেন যুদ্ধ ক্ষেত্রে হত্যাকাণ্ড করতে গেলে কারণ কাফেরদের সাথে যুদ্ধ হবে তারপরে হজরত হামজর সম্পর্কে জানেন যে হিন্দ সে পরে মুসলমান এসে বংশের মহিলা হিন্দ সে হজরত হামজরদানু কলিজাকে আপনার কি চাবাইতে মানে আল্লাহ ওই ব্যবস্থা করেনি যে কোনো কাফের মশ্রিকের পাটে চলে যাবে একজন মোমেনের কি করছে কিন্তু ওরা তো মুসলমানদেরকে সেই তেরো বছর কষ্ট দিচ্ছিল তারপরে রসুল আকরম বলছেন যে কাউকে হত্যা করলে মানে গোসার বশবর্তী হয়ে যেন নাক কান কাটে না দেওয়া হয় কেন অনেকে রাগ করতে পারে যেও আমাদেরকে কষ্ট দিছে এখন হাতে পাইছে না এরকম অবস্থা ছিল যে সাহাবাদের মধ্যে এরকম যখন আবু হত্যা করে আবু মাসুদ বলতেছেন যখন দুই হ্যাঁ কি দুইটা ছেলে এরা একবার অল্প বয়সের কিন্তু এত সাহসী ছিল যে আপনার ও ঘোড়ার পিঠের উপর ওটির নেতৃত্ব দিতেছে যুদ্ধের মাঠে দুইজন দুই রানের মধ্যে আক্রমণ করেছে দুই রানের মধ্যে আক্রমণ করে ফালাই দিছে তারা যাইতে পারবে না পয়সার জন্য ওই রোগগুলাকে বাছাই করে নিবি যদি আমাদের আলোচনা শুন আবার কথা বললে তো হইল না কথা বললেন না একামা আস্তে আস্তে বাইর করে পিছনে দিয়ে দেন যারা একামা আমরা কথা চালাই যেতেছি কারণ সময় একবার শেষ আর বিশ মিনিট সময় শুনেন তারপরে যেটা বলতেছি সেটা হইল যে হজরত আবু শোনেন শোন কিন্তু ও তো শীতে কাতড়াইতেছে এই সময় উনি কি করলেন বুকের উপর চাপ দিয়ে ধরলেন মানে ওর গলা কাটে দেবে কারণ এর মা তখন সে বলতেছে কি সে ফুতু দেশ এটা আরব দেশের সিস্টেম কারণে পাথর মারা শুরু করে কারণ এখানে আর কোন কিছু নাই লাডি সোডা নাই যে তো থুতু মারছে থুতু মারার পরে উনি আর ওকে বললেন যে তোমাকে আমি এখন হত্যা করবো না দেখেন কত মানে নিষ্ঠার চিন্তা আমি যদি তোমাকে এখন হত্যা করি তাইলে আমার রাগ আসবে আপনি মারবেন না কারণ তখন নিয়ন্ত্রণ করতে পারবেন না তার দোষের চাইতে যদি বেশি মারেন এটার জন্য হিসাব দিতে হবে কঠিন সুতরাং ব্যাপারটা কঠিন রাগের বশবর্তী কিছু না রাগকে কন্ট্রোল করে বুঝে একজনকে মারবেন ধরবেন বা কিছু যে কত আর এটা মনে রাখবেন দরকার হয় যা আমি তাকে কি মাদব বানাইবেন তাহলে সরিয়ে এসে দশ বেশি দিতে পারবেন না আর এটা গনি গণি দিবেন রাগের বর্ষবর্তী হওয়া যাবে না মাথার উদ্দেশ্য থাকতে হবে যে আমি একমাত্র এই ব্যাধ দিতেছি আদব শিক্ষা দেওয়ার জন্য আমার কোন রাগের কারণে না রাগ আসলে আর মারা বন্ধ করে দিবে এটা নির্দেশনা করলেন তারপরে হত্যা করতে চাইছিল গলা কাটতে চাইছিল তখন সে বলছে আমি তো বুঝতেছি কারণ সয়দান যারা বুঝে যে দোরা খাইলে আর কোন কি ছাড় নাই তখন সে বলতেছে যে আমি তো এখন ধরা পড়ে গেছি আমাকে তো মারে ফেলবে অসুবিধে নাই কিন্তু একটা কাজ করো দিক থেকে কাটো তাইলে যদি গলার সারি রাখা হয় মনে থাকে যে হে তা তোমার মরার পর আর নেতা দেখে মানে শয়তানি যাদের এদের মরার সময় ওই শয়তানি চিন্তা থাকে হ্যাঁ যাই হোক হ্যাঁ ফেলছে আপনি দেখেন কত চমৎকার ইসলামী শরিয়ত হ্যাঁ রাগ আসে তারপরে বিকৃত করা যাবে না কারণ আপনি একজন কি বিকৃত করে ফেলবেন সেরা সুরতো চিনতেও মুশকিল আনাসেবিনের নদরের ঘটনা কিছুদিন আগে বলছিলাম যে তিনি কি যুদ্ধ করছিলেন আপনার উহদের যুদ্ধের মধ্যে কুঠিন ভাবে যুদ্ধ করছিলেন আনাসেবনের নদর যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত অনেক মানুষকে হত্যা করছেন মানে যেখান গেছেন শেষ পর্যন্ত মারি ফেলছেন সবাইকে এত কঠিন যুদ্ধ করছিলেন কারণ উনি তখন জান্নেন এই কারণে ইয়ের সাথে যুদ্ধ করছিলেন পরে মারা গেছেন মানে পুরা শরীরে আশিটার বেশি তলোয়ারের আঘাত বর্ষার আঘাত শেষ পর্যন্ত ওর বোন আসি শুধু একটা আঙ্গুল দেখি চিনতে পারছি কান ভাই যারা ছোট অবস্থায় অনেক সময় খেলতে খেলতে কোনোখান দিয়ে ডিস্টার্ব থাকে আঙ্গুল কেটে যায় এগুলো দেখি চিনে যারা দীর্ঘদিন একজনের সাথে থাকে যে কোনো অঙ্গ দেখে চিনে তখন তার বোন আসে চিহ্নিত করছে যে হ্যাঁ সে আনাস কেউ চিন্তা পারে আনাস কোথায় রসুল খোঁজার জন্য জানাস কোথায় খুঁজে রসুলের খাদেম না নদব হ্যাঁ ওই আনাসের কি ফুফা হুফা তো তোর সুতরাহ আনহুমা তোর সুতরাং এইভাবে মানে কঠিন ভাবে যুদ্ধ করছেন ওরা কিন্তু ক্ষত বিক্ষত করে ফেলছে কিন্তু মুসলমানের জন্য নিষেধ আপনি সুন্দর করে মারবেন রসুল বলছেন কখনো কষ্ট দেওয়া যাবে না যেন তাড়াতাড়ি মারা হয় এই কারণে আর গলার চামড়া পর্যন্ত কাটতে হবে দুই কপ দিলে চাকরি শেষ কারণ মানুষের সম্মান আছে আর হিসেবে কল্লা কাডে ফেলতে পারবে না যেন ছেড়ে নিচে না পড়ে চামড়ার সাথে যেন লাগে থাকে তারপর সিলাই তারপর কি করবে দাফন করবে সুন্দর বর্ষবর্তী হয়ে কখনো শরীয়তের আইন লঙ্ঘন করা যাবে না যাই হোক যেটা বলতেছিলাম তাইলে রসুল আকরম সাল ইসলামের যদি আপনি বিশেষ নামত যেটা হাউজে কাউসের দেওয়া হবে তার মধ্যে কোন এই তিনটা জিনিস পাওয়া যাইতে পারবে না এই তিন ব্যাপারে যে কোনো বই দেখবেন পড়বেন এই তিন ব্যাপারে ওয়েবসাইটে খুঁজে গুগলে খুঁজে যত লেখক পাইবেন কারণ এগুলো ডেঞ্জারাস অপরাধ সুতরাং এই ব্যাপারে আপনার সন্দেহ থাকতে পারবে না যত বই আছে সাঁত্রিশটার মতো সবগুলো এখানে দিয়ে দেবো ইনশাল্লাহ যেন অ্যাপস আকার সবাই পায় এবং আরেকটা সুবিধা দিব যেন মানে ডাউনলোড করা না লাগে মানে এখান থেকে আপনি পিসটা খুলিয়ে খুলে পড়তে পারেন যদি এটা কস্টলি মানে এক বছরের আপনার দুই লক্ষ টাকা লাগবে তারপরে তাইলে আপনারি মুনাফি কি এইগুলা সম্পর্কে আপনার বই পড়তে চেষ্টা করবেন আর চতুর্থ নম্বর কি বেদাপ এই চারটে বিষয়ের সব চাইতে বিষয়ের গুরুত্ব দিবেন এই চারটা বিষয়ে যে কোনো আলমের বক্তব্য শুনবেন এই চারটা বিষয়ে যে লেখা বই পড়বেন চারটা বিষয়ের সম্পর্কে যদি আপনি ভালো ধারণা রাখতে পারেন যে বিশেষ বিশ্বাস করে প্রথম তিনটা এই তিনটার কোন একটা পাওয়া গেলে জান্নাত যাওয়া যাবে না যতই তার গুজার হন না কেন কাজ হবে না সুতরাং এই চারটা জিনিসের গুরুত্ব অবশ্যই আচ্ছা দান করেছেন কি কাউর রসুল আকরম সালাম একবার হঠাৎ করে আপনার এমন হয়ে গেল মানে অচেতনের মতো হয়ে গেলেন রসুল আকরম অনেক সময় যখন ওহি আসতো অনেক সময় মত হয়ে যেতেন পারতেন তখন কিছুক্ষণ পরে পরে হঠাৎ করে অথবা নিজেই বললেন আহ বর্ণা মেদী আছে যে সাহেব বললেন আপনি হাসলেন কেন তখন রসুল বললেন যে আমাকে আল্লাহ শাহু কাউরে দান করেছেন তখন এই সুরেটা এই সুরেটা তিনি পড়ছেন তারপরে ব্যাখ্যা করছিলেন হ্যাঁ তারপরে আপনার যেই পাথর গুলা থাকবে কারণ নদীর মধ্যে পাথর থাকবে পাথরগুলো গুলো হচ্ছে ইয়াকুত হ্যাঁ ইয়াকুতের তারপরে এটা আপনার পাড়ে থাকবে আপনার জবার এবং কি ইয়াকুতের আপনার গেরাওয়ার মত এরকম ডাকনার মত জানো হ্যাঁ এরকম থাকে আর তার হচ্ছে আকাশের যত তারকা আছে এটা সম্মান আকাশের তারকে তারকা পারবেন। মানে এটা বলার উদ্দেশ্য যে কারোর যে আপনি পানি পান করতে সমস্যা হইবে পেয়ালা পাওয়া যাইবে না এরকম না পেয়ালার অভাব নেই পেয়ালা হচ্ছে আকাশের তারকা সম বিশ্বের কেউ আকাশের তারকা কেউ বনতে পারবে না এত সংখ্যক আল্লা বানাইছেন ঠিক না এবং বলছেন এটা থেকে যে পানি পান করবে কখনো সে পিপাট হবে না একবারে যথেষ্ট এটার পানি এবং এটা আপনার মধু থেকে সুমিষ্ট হবে এবং সাদা দুধের চাইতেও সাদা হ্যাঁ তো সুতরাং এটা রসুল আকলাম সালাম পান করাইবেন সবাইকে যারা রসুলের খাটি মত যারা বেদার থেকে মুক্ত যাদের ইমান কি খাঁটি এদেরকে আল্লাহ এটা বলি কি করলেন আল্লাহ বললেন যে এটার করতে হবে কাউকে কিছু দিলে কি করতে হয় যেমন অনেক কিছু এদের পরিবেশের মধ্যে আছে। খারাপ হইলেও দেখবেন অনেক কথা ধর্মীয় কারণ এরা বাবদাদার থেকে শুনছে এই দেশে খায়রা আল্লাহ খায় এরকম বলে কিছু দিলে এবং কিছু দিলে দোয়া করে এটা হচ্ছে সর্বনিম্ন এর জন্য দোয়া যা তোমাকে উত্তম প্রতিদিন কারোর কোন অবদান পাওয়ার পরে সেটার প্রতিদান দিতে চাইতেন না আপনি কেউ আপনার উপর অবদান রাখলে আপনি তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন যে আমাকে আপনি সুবিধা দিলেন আপনি আমি আপনাকে অনস্বীকার্য তার দেওয়া সম্ভব না কারণ শুরু থেকেই তিনি প্রথম পুরুষদের মধ্যে প্রথম মুসলমান তখন থেকে ওনার পুরো জীবনকে রসুলের জন্য ব্যয় করছেন সর্বসময় রসুলের সাথে ছিলেন এখানে বলছে ওর আমি খালিল মানে এমন বন্ধু যা যার কথা ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না কেউ এটা রসুলের জন্য নিষেধ কারণ আল্লাহ দুই নবীকে খালিল বানাইছেন যারা আল্লাহকে ছাড়া আর কাউকে মন্ত্রের জাগা দিতে পারে না সেটাকে ইব্রাহিম আর মোহাম্মদ ইসলাম আল্লাহর খালি আল্লাহ ছাড়া অন্য কাউকে যায় যেটাকে বিদিকে বলে মহাব্বত বলে হুক বলে এটা যে কোনো কারোর সাথে সম্ভব আপনাকে কোনো কোয়ালিটি দেখে কোনো কারণে ভালোবাসা আসতে পারে এটা কিন্তু খুল্লা না খুল্লা হচ্ছে সর্বোচ্চ মানে যাকে ছাড়া যার জন্য আপনি সব বিলীন করে দিবেন এটা হইছে খালিল মানে যার জন্য আপনি কারোর কোনো গুরুত্ব নাই রসুল এরকম ছিল যে আল্লাহর ব্যাপারে আসলে মনে লাগে যে কাউকে চিনতেন না মানে এরকম কঠিন ছিলেন আজান হইলে রসুলের স্ত্রীরা বলতেন যে আমাদের সাথে অনেক সময় সুন্দর আলাপ করত ঘরের কাজ করে দিত কিন্তু আজানের ধ্বনি শুনলে চেহারা বিকৃত হয়ে যেত মনে হইতো যে আমাদেরকে চিনে না এরকম মানে আল্লাহর ডাকা আসলে আর অন্য কোনো কিছু মাথায় থাকতো না ওনার হ্যাঁ এটা হচ্ছে মানে আল্লাহকে ছাড়া আর কিচ্ছুই না আল্লাহর সাথে সাংঘর্ষিক মুসলমানদের মধ্যে যার নিকট আত্মীয় আছে সে তাকে হত্যা করবে তাইলে বুঝা যাইবে যে সে আল্লাহকে ভালোবাসে না নিজের আত্মীয় ভালোবাসে মানে কঠিন সিদ্ধান্ত তাইলে আপনার এটা কিন্তু কঠিন এটা এটা কখন জানা যায় যদি সংসারে ফাটল ধরে আপনার বাপ যদি আপনার মাকে তালাক দিয়ে দেয় তখন আপনি বুঝতে পারবেন কার প্রতি টান বেশি লাগে আপনি কার পক্ষ তখন নিয়ে নেন অনেকে মার পক্ষ নিয়ে বাপের সাথে শত্রুতা করে অনেকে খুব কচিতে বাফের পক্ষ নিয়ে মারবির পক্ষে চলে যায় তখন বুঝা যাবে যে কাকে আপনি বেশি ভালোবাসেন কিন্তু দ্বন্ধার আগ পর্যন্ত ভালোবাসবেন আপনি দেখবেন সবাই আপনাকে ভালোবাসে একই রকম আমি আপনি বলতে না কাকে এখানে ছোট বাচ্চাকে যদি কেউ বলে তুমি তোমার আব্বুকে ভালোবাসো বেশি নাকি আব্বুকে সে বলবে দনজনকে জনকে কারণ এই বুঝবে না যে কোন জনকে বেশি ভালোবাসবে কারণ দুইজনে আদর করে ঠিক না তাহলে এটা বলা মুশকিল ঝামেলা ছাড়া বুঝা যায় না এই কারণে আপনি কি আল্লাহকে ভালোবাসেন নাকি অন্য কিছুকে কে ভালোবাসেন সেটা কখন ধরা পড়বে যে ওই ব্যক্তি মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে সে তার নিজের থেকে নিজের মাতা পিতা থেকে এবং দুনিয়ার সবার থেকে আমাকে বেশি ভালো না বাসবে নিজের থেকেও ভালোবাসতে বেশি নিজের মা বাবের চাইতেও বেশি নিজের সন্তানের চাইতেও বেশি দুনিয়ার সবাই চাইতে বেশি হজরতেন হে রসুল আমি সব চাইতে ভালোবাসি কিন্তু আমার থেকে আপনাকে বেশি বেশি না আমি আমাকে আপনি আপনাকে ভালোবাসেন যা আপনার কোন ক্ষতি হওয়া চান না হ্যাঁ রসুল বলছেন না তুমি তো এখনো মুসলমান হইতে পারো নাই মোমেন হইতে পারো নাই তখন উনি চিন্তায় পড়ে গেলেন যে রসুলকে এত ভালোবাসি তারপরে যদি মোমেন না হওয়া যায়তে তো না কিন্তু উনি তো বুদ্ধিমান মানুষ যারা বুদ্ধিমানেরা একটুতেই বুঝে যায় উনি ফাঁক দিয়ে চিন্তা করলেন যে আসলে আমার উত্তর কি ঠিক হয়েছে পরে চিন্তা করে দেখলেন না আসলে আমি আমার থেকে রসুলকে ভালোবাসি আমাকে আমি বেশি ভালোবাসি না এটা কিভাবে বুঝলেন বলে যে আমি যখন রসুল ডাক দেয় যুদ্ধে যাওয়ার জন্য তখন তো আমি যুদ্ধে চলে যাই তখন তো আমি নিজের দিকে চিন্তা করি না কারণ যুদ্ধে গেলে তো আমি মরে যাবো তাইলে তো আমি আমাকে বেশি ভালোবাসি না আমি রসুলকে ভালোবাসি না হলে আমি কেন রসুলের কথা শুনে দৌড় দিয়ে যুদ্ধে যাবো তখন বুঝে আসছে যে না আমি রসুলকে আসলে বেশি ভালোবাসি তখন রসুল বলছেন এইবার ঠিক আছে এখন আপনি কিভাবে স্ত্রী বলে দাড়ি না রাখতে যদি আপনি না রাখেন তাই তাহলে আপনার মসজিদে আসবেন বাড়িতে গেছেন আপনি এখন লাভ দর্শক ছাড়ে মসজিদে আসবেন আপনার বউ বলে যে মসজিদে যাওয়া লাগবে না গরমের দিন নামাজ পড়ে নাও আপনি কি হ্যাঁ রসুলের কথা শুনবেন মসজিদে যে নামাজ পড়ার কথা নাকি বোর কথা শুনবেন তখন বুঝে যাইবাস তাইলে এইগুলোই বুঝবেন কালি গেলি বললে আপনি না রসুল কে বেশি ভালোবাসেন জামেলারটা বুঝবেন কাকে আসলে ভালোবাসেন এটা হচ্ছে আসল কথা নাকি না এখানে যদি কেউ বলে যে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি বউকে বলেন আমি সবচেয়ে তোমাকে বেশি ভালোবাসি কিন্তু যখন টাকা চাই দেন না কি টাকা চাইলে দেন না জামা কাপড় চাইলে দেন না তাইলে গভীর মারবে গভীর তোর মেয়ে ভালোবাসা নাকি হ্যাঁ নাকি তাইলে ভালোবাসার আসল প্রমাণ হচ্ছে কি আপনি তাকে অগ্রাধিকার দিবেন তার জন্য আপনি অন্য ছিন্ন করবেন এরকম হচ্ছে এটা হয়েছে সত্যিকারের ভালোবাসা এরকম নজির আমরা দেখছি আলমদের মধ্যে হাফিজ জজির এক ছেলে আহমদুল্লাহ তার মেয়ে বিয়ে করছে হঠাৎ করে আসছে শ্বশুর বাড়িতে বাড়িতে আসছে বলতেছে কি যে আমি তোমাকে মেয়ে দিব না ঠিক এখন উনি পরে রাগ করে ওর স্ত্রীকে বললেন যে তুমি কি তোমার বাপের ইচ্ছা মতো বাইরে চলে আসছি তারপরে আর যাইনি শ্বশুর বাড়ি বাস এটা হচ্ছে আসল ভালোবাসা সেটা আমি বিয়ে বসে গেছি এখন বাপের গুরুত্ব কারণ শরীয় বুঝেছি বাপের গুরুত্ব বেশি বিয়ের পরে স্বামীর গুরুত্ব বেশি অনেক আছে বাপের কথা মানে পরিত্যাগ করে লাগাই না জায়গা দিতে পারবে না কিন্তু স্বামীর এটা অধিকার নাই যে ওকে আপনি বাপের বাড়ি আসতে দিবেন না বা করতে দিবেন না যদি বাপের বাড়িতে না যাইতে যান কমপক্ষে ওরা আসি দেখা করে যাবে ক্যান্সেল করা যাবে না ওটা সুযোগ দিতে হবে কিন্তু হইতে পারে গুরুত্বপূর্ণ সব চাইতে বেশি এই কারণে রসুল বলছেন যদি আমি যদি দুনিয়াতে কাউকে যদি সেচ দেওয়া অনুমতি থাকতো মহিলাকে আদেশ করতাম তার স্বামীকে সেচ দেওয়ার জন্য তাহলে গুরুত্ব কত বেশি হ্যাঁ আসল কথা এবং নিজেও সতর্ক থাকবেন বিয়ে দেওয়ার পর কোনো ব্যাপার টুটা ব্যাপার নিয়ে আপনি এরকম ঝামেলা সৃষ্টি করে মেয়েকে আটকে রাখতে চাইবেন না কারণ তার উপর অধিকার নাই যদি আপনি ধরে চান সংসার নষ্ট করার আপনার হবে। মেয়ে হইলো যে আপনি একটা সংসার নষ্ট করে দিচ্ছেন এখানে ভূমিকা রাখলে পরগুলা হিসাব দিতে হবে আপনাকে নাকি না এরকম অনেকে হস্তক্ষেপ করে প্রভাবশালী যারা আছে এরকম টুটে পাটা কোনো ব্যাপার নিয়ে কয়েক আর মেয়ে দিব না হ্যাঁ সে আমার গরের কাছে না এটা কখনো উচিত না যাই হোক এক কথা থেকে আরেক কথা বললামকে একটা বিশাল নেমত দিলেন কি কাউসারের মতো হ্যাঁ একটা নেমত যেটা অন্য নবীকে দেওয়া হবে না সুতরাং আপনি যে রসুল কি যখন এটা দেওয়া হইলো রসুলের কাছে আল্লাহ চাইছি কি যোগ্যতা যেটা আগে বলতেছিলাম আল্লাহ বলছেন করবে না আর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে কাজের মাধ্যমে অনেক মানুষ এমন আছে নামাজ পড়েন না কিন্তু আল্লাহ তাকে অনেক নামত দিয়েছে এরকম আছে নাকি নাই সুন্দর ভাবে আরবে টাকা কামাইতেছে কোনো ঝামেলা নাই যে সেক্টরে কাজ করতেছে আল্লাহ তাকে এত নিয়ম দিয়েছে সবাই তাকে ভালোবাসে কফিলের সাথে ধাক্কা ধাক্কি ঝামেলা একা আপনি যে এত শান্তিতে আপনি কেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন না আপনি কেন কি আল্লাহর জন্য না আপনি কেন নামাজ পড়েন না তো সুলকা বলছেন যখন আমি তোমাকে নেমত দিলাম তাইলে তুমি নামাজ পড়বে মতো দিবে। কি আল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়াতে সুস্থভাবে ভাবে বাঁচতে দিচ্ছেন এটার চাইতে বড় নেমাত কি হইতে পারে অনেকে সুস্থ কোনো সমস্যা তার শরীরে এটি বিশাল নামত এটার কোনো মূল্য হইতে পারে না যারা অসুস্থ হয়েছেন তারা বুঝেন যে সুস্থতার মূল্য কত বেশি নিজের আল্লাহর কথা স্বীকার করবেন পাশাপাশি যে আমার নামাজ পড়লে আমার চোখটা ঠান্ডা হয়ে যায় এবং হাদিসে আছে কানসাল যে রসুলের কোন মনে কষ্ট আসলে অস্থিরতা আসলে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন তখন সব চিন্তা শেষ হয়ে যেত বাড়তি নামাজের কথা কৃতজ্ঞতা ফরজ তো আপনি বাধ্যতামূলক এটা তো বাধ্যতামূলক ডিউটি হ্যাঁ আপনি যে বাসিয়ে আসেন জন্য কিন্তু আপনি কৃতজ্ঞতার জন্য নফল সালাদেশি বেশি আদায় করতে হবে নফল কোরবানি দিতে হবে তারপরে এখন যদি আপনি এটা করতে পারেন আল্লাহতা আদায় করেন আপনার আল্লাহ রসুল আবু জাহেল এবং বলিদ হ্যাঁ এবং ওয়াইল এরকম অনেক জনে আপনার কাফেরদের মধ্যে বড় বড় নেতা যারা ছিল হ্যাঁ আপনার উদ্ভা সাহিবা সবাই রসুলের সাথে ঠাট্টা করছিলেন যখন রসুলের সমস্ত ছেলে মারা গেছেন রসুলের ছেলে কয়টা ছিল যে সে সে মানে তার কোন বংশের নাম নিশানা থাকবে না তোমরা এতো টেনশন করো না এর বংশ নাই ছেলে ফেলে নাই মরে গেলে শেষ টেনশন মুক্ত আমরা কেউ এর নামও দেখেন অনেকে এরকম বলে যার পক্ষে আল্লাহ আসে আল্লাহ মু আপনার সন্তান না থাকলে কি হবে এই কারণে আপনি দেখবেন সৌদি আরবে আপনার বিনবাজ রাহিমা উল্লাহ হ্যাঁ বড় আলেম ছিলেন এই দেশে ওনার ছেলে যোগ্য আলেম নাই সাধারণ এটা দুনিয়ার নিয়ম আল্লাহ কেন মানে একজন আলম নাই ছেলে বিনসন্তান বড় আলম নাই কিন্তু ওনাদের নাম পুরো বিশ্বে ছড়াই গেছে কেন আল্লাহর জন্য কাজ করছিলেন এই জন্য আল্লাহ এদের নাম রাখিয়ে দিছেন বিশ্বের বুকে মানুষ বলতেছে ছেলে ফেলের কেউ আর প্রচার করা লাগে না শেখ আলবানির আলী হাদিস নিয়ে গবেষণা করছেন এই বিশ বিংশ শতাব্দীতে উনার ছেলেরা এত উপযুক্ত না হ্যাঁ যারা এত প্রচার করবে কিন্তু জ্ঞান প্রচারের মধ্যে হাজার লোক আছে পুরো বিশ্বের ছড়াই গেছে আর বিকল্প আছে দুনিয়াতে কারোর যদি আপনার সন্তান ছেলে না থাকে আপনি যদি আরেকজনের সন্তান মেধাবী একটা সন্তানকে লালন পালন করে যদি আলম বানাই দিতে পারেন সেটা আপনার কি ছেলের মতো সব আপনি সমানই পাবেন নাকি না হ্যাঁ ছোট বয়সে নিয়ে আসছেন তার চাচার কাছ থেকে তাহলে কি আরেকজন কে পালছেন বড় করছেন নাকি না শেষ পর্যন্ত শুধু হয়েছেন তো সমস্যা কি নিজের না আরেকজন আছে না অনেক মানুষ আছে ছেলে ভালো কিন্তু খরচ দিতে পারে না পড়ালেখার আপনি একজন মাধ্যমে উনি টিকে আছে ওনার কথা মানুষের স্মরণ করতেছে কিসের মাধ্যমে জ্ঞানের কারণে জ্ঞান প্রচার করছে বলেই তো মানুষের স্মরণ করছে আপনি এই মাধ্যম অবলম্বন করবেন যদি আপনি সত্যিকার নিষ্ঠাবান হন আল্লাহর কি এটা আল্লাহ ইচ্ছা হ্যাঁ এটা যুগে যুগে সর্বযুগে আছে হ্যাঁ এটা কোনো সন্তানের প্রয়োজন হয় না নাকি না হ্যাঁ নিজেও সম্ভব একাই তো বলতেছিল যে সবাই বলছে যে এর বংশ থাকবে না হ্যাঁ এদের কিছু কোনো বংশ টিকে নাই আপনার হাসান রাদু বংশধর বংশধর তিনি তার নাম হয়েছে মোহাম্মদ বিন আবদুল্লাহ হ্যাঁ তিনি সর্বশেষ যিনি আসবেন এবং আপনার হজরত ঈশা ইসলাম ওনার সময় আসবেন তারপরে দুনিয়ার শেষ ভাগ তাইলে উনার বংশ দেখবেন আল্লাহ টিকে রাখছে আল্লাহ বলছে তোমার বংশ নষ্ট হবে না ছেলে না হইলে মেয়ের মাধ্যমে টিকে রাখছে অথচ যখন হজরত হুসেন কে হত্যা করা হয় দেখেন আল্লাহ কিভাবে বংশ টিকে মানে আল্লাহ নিয়ম এটা জানবেন যে আপনার ইয়াজিদের সময় সীমাররা যখন আক্রমণ করে আপনার সবাইকে হত্যা করে হজরত হুসাইন কে হত্যা করে ওনার ফ্যামিলি সবাইকে হত্যা করে বাক্য চক্রে জাইনুল আবদিন একজন ছিল সাত বছর বয়স হের ছিল জ্বর তাবর মধ্যে পড়েছিল মেয়েদের কাছে অসুস্থ এই কারণে ওরা একে মারা নাই দেন বংশটি টিকে আছে কিভাবে হাসানের বংশ তো টিকে আছে এ এদের সাথে আসে নাই হুঁসাইনে তার বংশধারকে আর অন্যদেরকে নিয়ে আসছে তো কিন্তু ওর বংশটি টিকে গেছে ওই ছেলে ছেলেকে মারা নাই অসুস্থ দেখে কি ছেলে থাকিয়ে গেছে ওই জাইনুল আব্দ যার নাম হ্যাঁ সে থাকিয়ে গেছে এত বেশি দানশীল ছিল জাহিনুল আব্দ সবাই ওকে কিপটা বলতো মানে স প্রকাশ্যে সৎকার করতেন না কিন্তু যখন মরে যায় মরে যাওয়ার পরে একজন ধুইতে গেছে দেখতেছে পুরো পিঠের মধ্যে গর্ত এরকম ই আছে কালো হয়ে আছে তখন আশ্চর্য হয়ে গেছে যে জিন্দিগি তোকে কাজ করতে দেখা যায় না পিঠে গর্তাগ হয়েছে দাগ হয়ে মানে খুব ছোটের দাগ। তখন ওনার বক্তিজি জিজ্ঞাসা করছে যে এটা কেন হয়েছে বলছেন যে পাঁচশো ফ্যামিলি চালাইতো উনি রাত্রে নিজের পিঠে করে আপনার কি আটা ময়দা নিয়ে ঘরের সামনে রাত্রে রাখিয়ে আসতো কেউ জানে না যে এটা কে দিয়ে যায় মানে কেউ জানে না ওনার মৃত্যুর পর জানছে যে কিরে সব বন্ধ হয়ে গেছে আর কেউ খানা দিয়ে জানা সবাই মনে করতো যে আল্লাহর পক্ষ থেকে আসতেছে যে কেউ দিয়ে যেতেছে কিন্তু কে দেয় এটা জানা না উনি ওনার অভ্যাস ছিল প্রকাশ্যে দান করতেন না লুকাইতে ভাবে করতেন কেউ না দেখে মারত গভীর রাত্রে আপনি কি আটার বস্তা এরকম পিঠে করে নিয়ে মানুষের ঘরের সামনে সামনে রাখিয়ে আসতেন হ্যাঁ এটা ওটা যেটা খাদ্যের জন্য দরকার সব ঘরের সামনে নিজে একা এক আল্লাহ ইচ্ছে করলে সবই পারেন তাই সুস্থ আছেন আপনি ব্যাসে আছেন এটাও বিশাল নামত এর পাশাপাশি আপনি অনেক নিয়ামত পাইছেন যেটা আপনার আগে কোয়ালিটি নিয়ে চিন্তা করবেন আমি বারবার বলি যে প্রথমে আপনি নিজের কোয়ালিটি নিয়ে চিন্তা করবেন আমার শিক্ষা কতটুকু আমার এটা কতটুকু আপনি কি ধরনের বউ পাইলেন আপনার কয়টা সন্তান হইলো সন্তানের কোয়ালিটি কি হ্যাঁ আপনি কোন চাকরি পাইলেন আপনার কোয়ালিটি কি দেখবেন আপনার যোগ্যতার চাইতে বেশি পাইছেন এমন কোনো মানুষ নেই যাকে আল্লাহ তার যোগ্যতার চাইতে বেশি দেয় নাই কিন্তু অনেকে নিজের যোগ্যতার কথা চিন্তা করে না সে আরেকজনের দিকে তাকায় খাই খাই ভাবার যোগ্যতা বেশি বেশি তার পাইবে তোমার সাথে নিজের টা চিন্তা করো যে তোমার আসল কোয়ালিটি কি অনেকে আসেন কোনো কোয়ালিটি তেমন নাই যেখান থেকে চলে গেলে দেশে কোন কেউ বড় চাকরিও দিবে না নাকি নাই কিন্তু তারপরে আপনি এত কামাই করতেছেন যারা বাংলাদেশে ভালো চাকরি করে কামায় না যে দান সৎকা করার অভ্যাস যে এদের মধ্যে এদেরকে খোঁচানো লাগে না নিজে নিজে দান সৎকা করে ধর্মীয় সেন্টারগুলো চলে এসে এসে দিয়ে যায় টাকা এরা যে সান্দা করে না মানুষের ঘরে রুমে রুমে যায় আমার দেশে আমি কেন আরেকজনের খবর রাখবাম কে আপনি আত্মীয় স্বজন চালাইবেন আল্লাহ সহজ করে রাখবেন আচ্ছা আমরা শেষ করে দিচ্ছি আহমদি ওয়াসী